ज नष्ट करतेमान देख কিছু নিষিদ্ধ আমল প্রতি বুধবার রাত ১২টায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় সলিউশন ফর হিউম্যানিটি Mmm. -hmm. Mm -hmm. mm -hmm. আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত পিস টিভির সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ইতিপূর্বে নবী সাল্লহি আসাল্লামের সুননত অথবা হাদিস নিয়ে আলোচনা করছিলাম এ পর্বে আমরা অনেক কিছু পেয়েছি আজকের আলোচনা রসুল সাল আলহি সাল্লামের যে হাদিস এবং সুননতকে যে সমস্ত ওলামা এবং মহাদাসীন একরাম সংরক্ষণের দায়িত্ব পালন করেছেন যেমন ইমাম বুহারি ইমাম মুসলিম ইমাম আবুদাউদ ইমাম তিরমিদি ইমাম নাসাই ইমাম ইবনে মাজা আরও অনেকে এই সমস্ত মহাদাসীন তারা সকলের রসুল সাল্লা আলহাসাল্লামের হাদিসের সংরক্ষণের ব্যাপারে শ্রম দিয়েছেন আমরা একথা জেনেছি নবী সাল্ল আলহসালামের মৃত্যুর পরে হাদিসের নামে অনেকে অনেক কিছু তৈরি করে চালাবার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ নিজ রহমতে এই ইমামগণকে প্রেরণ করে তার নবীর সুন্নতকে হেফাজত করেছেন আল্লাহ তাদের সকলের ওপরে দয়া এবং রহম করুন আল্লাহ মাহামিন আমরা যে সমস্ত মহাদেশিদের নাম শ্রবণ করলাম এছাড়া অনেকে আছেন কিন্তু যিনি হচ্ছেন এই ময়দানে বা এই ফিল্ডে প্রসিদ্ধ তিনি হচ্ছেন ইমাম বোখারি সকল ইমামের পরিচিতি নিয়ে আমরা এখানে আলোচনা করতে পাচ্ছি না কিন্তু যাকে আমরা অধিকাংশই চিনি তার সামান্য কিঞ্চিত জীবনে নিয়ে আমরা আলোচনা করি দেখি তিনি কেমন করে শ্রম দিয়েছেন এবং তাঁর চরিত্রই বাকি ছিল এবং আল্লাহ রবুল্লা আলমিন তাকে কি জ্ঞান দিয়েছিলেন তার স্মৃতিশক্তি কেমন দান করেছিলেন আসি তাহলে আরম্ভ করি আমরা সেই মহা ইমামের জীবনী তার নাম আবু আবদুল্লা মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মোগেরা বিন বারদেসবা আল জয়ফি একশো তিনি জন্মগ্রহণ করেছিলেন তেসরা সহওয়াল শুক্রবার জন্মগ্রহণ করেছিলেন তাঁর ছোটোবেলায় পিতা মারা যান তিনি লালিত পালিত হন তার মায়ের কাছে তিনি যখন একটু বড়ো হন নিজ মায়ের সঙ্গে এবং তার ভাই আহমদের সঙ্গে মক্কা যান হজের উদ্দেশ্যে সেখানে হজ পালন করার পরে মা এবং ভাই নিজ দেশে ফিরে আসেন কিন্তু মোহাম্মদ বিন ইসমাইল অর্থাৎ ইমাম বুখারি সেখানেই থেকে যান উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে জ্ঞান জ্ঞানচর্চা তিনি মক্কার ভূমিতে গিয়ে পবিত্র ভূমিতে গিয়ে যেখানে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম জন্ম নিয়েছেন যেখানে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ওয়াহিপ্রাপ্ত হয়েছেন যে বিলাত বা যে শহরের কথা কোরআনে উল্লেখিত হয়েছে সেই ভূমিতে তিনি ইসলামের দীক্ষা নিয়েছেন তারপরে তিনি ফিরে এসেছিলেন গুঞ্জার তার ইতিহাস বোখারের ইতিহাসে লেখছেন এবং লালকাই লালকাইনি একজন শিক্ষিত মানুষ তিনি সারহে সুন্নায় ले इमाम बुखारी रहा आलाय बाल्यकाले दूटी चोख हारिए फेले अर्थात तरह चोख नष्ट कंतु तरह मेर दोर कारण आबार से चोख फिर पान से बलाम बुखार माता बाप्ने मा देखें इब्राहिम आलिस्ल सलम के स्वप्ने की बोलें তিনি সব্নে বলেন যে তোমার অধিক দোয়ার কারণে আল্লাহরবুল আলমিন তোমার ছেলের সেই দুটি চোখ বা নয়নকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এইভাবেই লেখা রয়েছে ইতিহাসের কিতাবে তাছাড়া বাল্যকাল থেকেই তিনি জ্ঞানী ছিলেন তার কিছু আভা বা তার কিছু ইশারা পাওয়া যায় ইমাম ক্লার্ক বা কাতেব তাকে আরবিতে বলা হয় বর্রাকুল বুখারি মোহাম্মদ বিন আবু হাতেম তিনি বলছেন ইমাম বুখারিকে আমি বলতে শুনেছি উনি বলছেন কাদ উল হিমতু বেহিব্দুল হাদিস ওয়ান আফিল কুত্তাব ছোট থেকেই আমার মধ্যে একটা জাগরণ ছিল একটা এলহামের মতে ছিল হাদিস মুখস্ত করার ব্যাপারে এটা তার কথা ইমাম বুখারির কথা তিনি এক ইসলামের খাদেম হবেন বিশেষ করে এমন এক খিদমত সেটা কিসের খেদমত সেটা হল বিশ্বনবী সাল্লাহ আলহেবাসাল্লামের সুন্নতের হেফাজতের খেদমত তাহলে আমরা আসি দেখি যিনি রসুল সাল্লু আলহিবাসাল্লামের সুন্নতের খিদমত করেছেন তার চরিত্র এবং তার পরেজা কেমন আহমেদ বিন আবেদ তিনি বলছেন যে ইমাম বুখারি দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার সঙ্গে ওই অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে অবস্থায় যে আপনি যেন আমাকে কোনো ব্যক্তির গিবত করার জন্য প্রশ্ন করবেন না এরকম অবস্থায় আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই অর্থাৎ আমি যেন কারো গীবত করে না মরে যাই गिबहन अवस्थाएं जानाल्लाह तुम्हार संगे सीता छाड़ा तर्रखर क्लार्क एक दिमाम बुखारी रहा आर ठीक नमज पढ़ नमज़ पढ़ार अवस्थाएं तालो भ्रमण सतर बार कमरएर कष्ट कंतु तुम्हें सहयोग जाहे तु नामज़े अवस्था आ তিনি তার কষ্টকে সহ্য করে আল্লাহর সামনে তুমি যে নামাজ পড়ছেন সেটি তিনি বন্ধ না করে সহ্য করে যাচ্ছেন নামাজ শেষে তিনি জিজ্ঞাসা করছেন দেখো তো আমার পেঠে কীসে কামর দিয়েছে তখন তিনি জানতেন না যে আমাকে বলতায় বা ভ্রমরে আমাকে কামর দিয়েছে লোকেরা বলল যে আপনার পিঠে ভ্রমরে ভ্রমণে বার কামর দিয়েছে कल चिंता करते प्रिय बंधुबर्ग जी इमाम बुखारी कमन परेशेंशा छि जान कारो गिब ना आल्ला संगे सी यहाँ एक भावार विषय अने के पर होते नेक होते दिनदार होते कि ए ग्रांटी दीते पर ना जे से कारो गिब कर इमाम बुखारी केम सूक्ष्म छें যে তিনি চাচ্ছিলেন যে আমি গীবত না করে আল্লাহর কাছে সাক্ষাৎ করি এটা একটা জটিল একটা পয়েন্ট আমরা অবছরে অনেকের গীবত করে ফেলি অজান্তে আমরা অনেকের চুগলি করে ফেলি কিন্তু ইমাম বুখারি জানতেন এই জিনিসটা অত্যন্ত সূক্ষ্ম সেই জন্য তিনি সেইটা থেকে বেঁচে থাকার চেষ্টা করেছেন এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে নিশ্চয়ই ইমাম বোখারি অন্যান্য ব্যাপারে আরও তিনি সতর্ক ছিলেন এবার আসা যাক ইমাম বুখারি এগুলো নিজে বলেছেন কিন্তু তার ব্যাপারে অন্যান্য যে সমস্ত লোকেরা সে যুগে ছিলেন তারা তার সম্পর্কে কি বলেছেন ইমাম আহম্মদ বিন হাম্বাল রাহেমহুল্লাহ তিনি বলছেন মা আখরাজ খোরাসানু মিস মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারি রাহে তিনি বলছেন খোরাসান একটি স্থানের নাম একটা বড় অঞ্চলের নাম তিনি এটা এইভাবে এই বিশ্বাস থেকে বলছেন যত বড় একটা অঞ্চল সে অঞ্চলে অনেক মানুষ থাকতে পারে কিন্তু তিনি এটা পরিষ্কারভাবে বলছেন যে আমি জানি না আমার এই জ্ঞানে নেই যে খোরাসান এরিয়া বায়ালাকা এলাকা মোহাম্মদ বিন ইসমাইলের বোখারের মতো আর কোন সন্তানের জন্ম দিয়েছে কিনা তা বিরাট একটা মান মর্যাদার কথা যে তার মতো অত সুন্দর মানুষ ওই এলাকায় আর জন্ম হয়েছে কিনা কেউ জন্ম পেয়েছে কিনা তিনি সেটা জানেন না বা তিনি সেটাকে নাফি করে দিচ্ছেন সেটাকে তিনি নাই করে দিচ্ছেন যে মা আারাজাত খুরাসান খুরাসান ভূমি বা খুরাসান এরিয়া ইমাম বোখারি মতো আর কোনো সন্তানকে জন্ম দেয়নি কেমন তার মর্যদার কথা তারা বলেছেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি তিনি নিজে যে কথা বলেছেন তারপরে অন্যান্য যারা শিক্ষিত লোক রয়েছেন তারাও ইমাম বখারি সম্পর্কে কি বলেছেন আরও কে কী বলেছেন ইনশাল্লাহ একটু আমাদের এখানে বিরতি বিরতির পরে ইনশাআল্লাহ আবার ফিরে আসছি ততক্ষণ অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানা দেখছেন বাংলা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 प्रोती शोनी बार रात आट्टाए बांगला देशे और आट शाड़ शाट्टाए बारो देए पीस टीवी बांगला है अफ़ाइर अब्तगी हकमन वहुव अल्दी अंजल इनैकुमुल किताब मुबस्सला वल्दीन आतेईना हुमुल किताब याइलमून अन्नहु मु মহান মহানবীর প্রতি তো সর্বশ্রেষ্ঠ বাণী कत कार्यक्रे कुरान के हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हलो आलोकित देखुरान आलो परवर्ती अनुष्ठान पिसाए আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত আমরা আলোচনা করছিলাম ইমাম বুখারির সম্মান নিয়ে ইমাম বুখারি সম্পর্কে অন্যান্যরা কি বলেছেন সে নিয়ে আমরা আহমদ বিন হাম্বাল তার কথা আমরা শুনলাম রাজা এমনি রাজা আরো বলেছেন যে ইমাম বুখারি হুয়া আয়াত আয়াতিল্লা তামশে আলাল আল একটা জীবন্ত নিদর্শন তিনি আল্লাহ যে জীবন্ত নিদর্শন ভূপৃষ্ঠে বিচরণ করে বেড়াচ্ছে ইমাম বুখারি যেন আল্লাহর একটা নিদর্শন সেই নিদর্শনটা ভূমিতে ঘুরে বাড়াচ্ছে এইবার আসা যাক আল্লাহ রব্বুল আলমিন ইমাম বুখারিকে কি ধরনের স্মৃতিশক্তি দান করেছিলেন আমরা তাঁর স্মৃতিশক্তির ব্যাপারে হয়তো অনেকে জানি তিনি অনেক হাদিস মুখস্ত করেছিলেন তাই আমি বলি কোন এক বর্ণনাকারী বর্ণনা করছেন এ কথাগুলো হাদিউ সারিতে লেখা রয়েছে এমন হাজার আস কালানির বই তাতে হয়েছে মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারি রাহেমল্লাহ তিনি যখন বাগদাদে পদার্পণ করলেন আসলেন তখন বাগদাদের ওলামাগণ তান সুনাম আগে থেকেই শুনেছিলেন যে তার এই স্মৃতিশক্তি ওই স্মৃতিশক্তি তাই সেই স্মৃতিশক্তি পরীক্ষা করা তাদের একটা সুযোগ এসে গেল তাই তার স্মৃতিশক্তি পরীক্ষা করার জন্য একশোটা হাদিস দশ ভাগ করে এবং সেই হাদিসগুলোর পরম্পরা উল্টো পাল্টা করে আগেরটা পরে পরেরটা আগে এইভাবে করে দিয়ে কি করল জন আলিমকে দিয়ে দিল শুদ্ধ স্থান বা পরম্পরাকে আগে পিছিয়ে করে দিয়ে দশটা আলেমকে দিয়ে দেওয়া হল তারপরে কি হল আর অনেক লোক সেখানে উপস্থিত হয়েছে দেখবে তারা যে ইমাম বুখারি তিনি একজন পণ্ডিত মানুষ হাফিদ হাদিস তার আজ পরীক্ষা হচ্ছে অনেক লোক সমবেত হয়েছে দেখা যাক এই পরীক্ষায় তিনি পাশ করতে পারেন কি না লোকের মনে অনেক কৌতূহল এবার একজন দশটা হাদিস ইমাম বুখারির সামনে পাঠ করা হল অনেক লোকও রয়েছে সেই মজদেশে তিনি শুনছেন পঠিত হাদিসগুলো একজন চলে গেল হাদিস পাঠ করে উনি বললেন লা আরিফুহু আমি এ হাদিস জানি না দ্বিতীয় জন এসে সেই হাদিস পাঠ করল তিনি বললেন লা আরিফুহু তৃতীয় জনে এলো সেই হাদিসগুলো পাঠ করলো ইমাম বুখারি বললেন লা আরিফুহু আমি এই হাদিস জানি না একের পর এক জন আলেম এই হাদিসগুলো ওইভাবে পাঠ করলেন আর ইমাম বুখারি বলছেন লা আর লা আরিফুহু। আরিফু সাধারণ মানুষ আশ্চর্য এতগুলো হাদিস পাঠ করা হলো ইমাম বুখারি বলছেন আমি একটাও জানি না তাদের ধারণায় তাদের বিবেগে একটু বাধল কি জানি ইমাম বুখারি তাহলে কি সেরকম নয় যেরকম যে শুনেছিলাম কিন্তু যারা আলেম যারা পরীক্ষাটা নিচ্ছেন তারা কিন্তু এই হাকিকত এই তাৎপর্যটা বুঝতে পেরেছেন সত্যিকারের আমরা যে ধরনের পরম্পরা অর্থাৎ বর্ণনাকারীদের নামগুলো একটু এগুপিছু করে দিয়েছি উলট পালট করে দিয়েছি এইভাবে তো একটা হাদিসও বর্ণিত হয়নি রসুল সাল্লিয় সাল্লামে ইমাম বুখারি ঠিকই বলেছেন তারপর ইমাম বুখারি উঠলেন ওঠার পরে তাদের সেই মিক্স করা ওলট পালট করা বর্ণনা সূত্রগুলো যেভাবে তারা পেশ করেছিল ঠিক সেইভাবে তিনি শুনিয়ে দিলেন বললেন আপনি এই বর্ণনাগুলো এইভাবে বলেছেন এইভাবে বলেছেন কিন্তু আসলে এইভাবে নেই সেগুলো হচ্ছে এইভাবে এইভাবে এইভাবে তিনি একশোটা হাদিসের উল্টোপাল্টো করা সানাদ বা পরম্পরাকে তিনি সেইভাবে শুনিয়ে দিয়ে ভুল এবং যেটা শুদ্ধ সেটা তিনি মানুষের সামনে পরিবেশন করে দিয়েছিলেন তখন সাধারণ মানুষ বা অন্যান্য অবাক হয়ে গেছিল যে ইমাম বুখারিকে আল্লাহ রব্বুল আলামিন কেমন স্মৃতিশক্তি দান করেছিলেন সেলিম বিন মুজাহিদ তিনি বলছেন আমি ইমাম বুখারি কাছে শুনেছি তাকে বলতে শুনেছি যে আমি যে হাদিস শাহবাদের কাজ থেকে আমি বর্ণনা করেছি যে হাদিস আমি তাবেইদের কাছ থেকে বর্ণনা করেছি সেই সাহেবের জন্ম তারিখ এবং তার মৃত্যু তারিখ এবং তার জন্মস্থান এগুলো আমি খুঁটি নাটিভাবে জানি আর আমার এই গ্রন্থে যে সমস্ত তাবেই বা তাবে তবেই বা মৌকুফ হাদিস আমি বর্ণনা এনেছি আমি লিপিবদ্ধ করেছি তার আসল মূল সহি গ্রন্থে আছে সেটা আমি স্পষ্টভাবে জানি সেই আমি উল্লেখ করেছি এগুলো আমি জানি তারপরে আসুন আহমদ বিন হামাদ তিনি বলছেন ইমাম বুখারি তাঁর কী স্মৃতি ছিল এই ধরনের যে সমস্ত বর্ণনাকারীদের নাম রয়েছে যত হাদিস বর্ণিত হয়েছে তাদের বর্ণনাকারী আছে ইমাম বোখারি তাদের নাম তাদের অবস্থা ভালো মন্দ সব কিছু তিনি খুঁটি নাটিভাবে জানতেন তার সবাই স্মৃতির মধ্যেই ছিল তাই আহম্মদ বিন হামাদ বলছেন আমি দেখলাম মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারি তিনি এক অংশ গ্রহণ করেছেন তার সঙ্গে মোহাম্মদিন এহিয়া পথে হাঁটছেন হাঁটতে হাঁটতে তিনি স্নানা সম্পর্কে পরম্পরা সম্পর্কে জিজ্ঞেস করছেন এটা কি এ বর্ণনকারীর নাম কি এর অবস্থা কি আর উনি বলছেন যে তিনি ঝড়ের মতো বলে যাচ্ছেন যেন কুল হল্লাহ আহাত পাঠ করছেন তা চিন্তা করেছি প্রিয় দর্শক যে ইমাম বুখারির কেমন স্মৃতিশক্তি ছিল তার আল্লাহ রবা আলমিন তাকে কী স্মৃতিশক্তি দান করেছিলেন শুধু তাই নয় ইমাম বুখারি নিজেই বলছেন তার অর্রাকুল বুখারি বলছেন আমি ইমাম বুখারিকে বলতে শুনেছি তিনি বলছেন আমি এক লক্ষ সহি হাদিস মুখস্ত করেছি কত একটি লক্ষ আর এক লক্ষ দুর্বল অর্থাৎ অশুদ্ধ হাদিস গায়রা শাহী যেটা অশুদ্ধ এ ছিল ইমাম বখারি স্মৃতিশক্তির কথা আমরা বিভিন্নভাবে ইমাম বখারি যে স্মৃতিশক্তি সেটা আমরা জানলাম এখন আসি ইমাম বখারির যে প্রসিদ্ধ গ্রন্থ আল বখারি এটা আমরা সকলেই জানি প্রায় যারা মুসলিম তারা এই লাইনে শিক্ষিত হোক অথবা না হোক এ ব্যাপারে আমরা অনেকেই জানি যে ইমাম বুখারি একটা গ্রন্থ লেখেছে সেই গ্রন্থের নাম শাহউল বুখারি তো সেই বুখারিতে কি লেখা রয়েছে আল ফারবার তিনি বলছেন আমি ইমাম বুখারিকে বলতে শুনেছি তিনি বলেছেন এই বুখারিতে আমার এই গ্রন্থে যত হাদিস আমি লিপিবদ্ধ করেছি তার আগে আমি গোসল করেছি তারপরে নামাজ পড়েছি তারপরে আমি হাদিসগুলো আমার এই গ্রন্থে তুলেছি তাহলে বুখারি শরীফে যত হাদিস রয়েছে প্রতিটি হাদিসের পেছনে দুরাকাত করে নামাজ আছে এইভাবে তিনি কি করেছেন হাদিস গোলিপিবদ্ধ করেছেন এটা এই বর্ণনার ভিত্তিতে কিন্তু ওমর বীর মোহাম্মদ তিনি বলছেন যে আমি ইমাম বুখারিকে বলতে শুনেছি তিনি বলেছেন এই বুখারি গ্রন্থ मध्य जो हादिस आई हादिसगुलि लेखे कथाए हराम शरिफे तारगे हमें दोरकार नामज पढ़े तत खुण पर्त हालिसगुलो ये बुखार ही मध्य उल्लेख करत खी सर पर शुद्ध हमें बुझते पे तरपे हालिसग लिखे तीय दर्शक मंडली हम बुझते पर তিনি মানুষ ছিলেন এটা আমরা মানি কিন্তু মানুষ হলেও মানুষের যতটা কর্তব্য একটা জিনিসকে শুদ্ধভাবে করতে হলে তার পরিপূর্ণ পরিপূর্ণভাবে সেটাকে লিখতে হলে মানুষের যতটা কর্তব্য তিনি ততটাই করেছেন তিনি হাদিস হাদিসগুলোকে লেখেছেন শুধু এইভাবে না তার আগে হাদিস সংকলন যেটা বলা হয় সেটা বিশাল দিক সেদিকটা আমি এখানে তোলার সময় পাব না কিন্তু ইমাম বুখারি যেভাবে হাদিসগুলো লেখেছেন সেটা আপনাকে বললাম কিন্তু তার আগে পরম্পরা তো আছেই এবার আমরা দেখব ইমাম বুখারি এই সম্পর্কেই বলেছেন কি তিনি বলেছেন যে আমি এই গ্রন্থে যত হাদিস লেখেছি আমার জ্ঞানে তার দৃষ্টিকোণ থেকে আর এমন পরম্পরা জিল রয়েছে আজ পর্যন্ত কোনো পরম্পরার দিক থেকে এখনও কিল ও কাল কোনো বাদ প্রতিবাদ আসেনি तब क्यों क्यों को बनने कथा बोलार चेषा कर सठी नये कारण तरती हादी सानाधर सुंदर एवं शुद्ध प्रिय बंधुवर्ग हमलम बुखारी शरीफर जे हादी गो लाखाता कथा एबार् देख जे इमाम बुखारी कि भावे मृत्युबरण कर সময় আমাদের প্রায় শেষ অনেক কথা ছিল কিন্তু আমি এবার বলবো সেই বিখ্যাত ইমাম তার মৃত্যুবরণের মধ্যে রয়েছে আমাদের জন্য উপদেশ আহমদ বিন মনসুর তিনি বলছেন ইমাম বোখারায় যখন বোখারিতে ফিরে আসেন বোখারায় যখন ফিরে আসেন তখন তার জন্য অনেক ব্যবস্থা করা হয়েছিল আপ্যায়নের ব্যবস্থা শহরের অনেক বাইরে গম্বুজ তৈরি করা হয়েছিল সেই গম্বুজের ভেতর দিয়ে তিনি এসেছিলেন তিনি যখন আসছেন দুধারে মানুষ কাতারে কাতারে তার উপরে দিনার বর্ষণ করেছিলেন এত তার খাতির এত তার সম্মান মানুষ দেখিয়েছিল তিনি বোখারায় আসলেন কিছুদিন থাকার পরে কি যেন একটা হয়ে গেল সে দেশের শাসক তাকে বললেন আপনি বোখারা ত্যাগ করুন অন্য এক বর্ণনে এসেছে যে কেন তাকে বোখারা ত্যাগ করতে বলা হয়েছিল সেটা হচ্ছে এই যে সে দেশের খালেদ বিন আহমেদ শাসক ছিলেন তিনি বলেছিলেন যে আপনি যে বই লেখেছেন সেই বই আমার কাছে এসে পড়ান কিন্তু তা তিনি প্রত্যাখ্যান করেছিলেন তিনি পড়ান নাই উনি বলেছিলেন এলিমের অসম্মান করতে পারি না আপনি আমার কাছে এসে পড়ুন অন্য বননে এসেছে আমার ছেলেকে আপনাকে পড়াতে হবে আমার এখানে এসে তিনি বলেছিলেন না সাধারণভাবে অন্যান্য যে ছেলেগুলোকে পড়াই সেইভাবে আমিও পড়াব তারপর এইভাবে শাসকের সাথে এই অবস্থা হওয়ার কারণে তিনি চলে গেলেন কোথায় বুখারা ছেড়ে চলে গেলেন বাইকান্দে তারখান গ্রামে তার আত্মীয়দের কাছে একজন বর্ণনাকারী বলছেন যে মাম বোখারি সেখানে গেলেন সেখানে কিছুদিন থাকলেন তারাও সেখানে থেকে বিতা করলেন তিনি শেষে দোয়া করলেন হিয়াল্লাহ আমার জন্য আমার জমিন সংকীর্ণ হয়ে গেছে তুমি তোমার কাছে আমার কাছে টেনে নাও তারপরে তিনি কি করলেন সেখান থেকে পাগড়ি জুতা হাতে নিয়ে বের হলেন কিছুক্ষণ মধ্যে তার মৃত্যু হয়ে গেল ইন্না যেমন তার কবরের মধ্যে সুবাসিত ছড়িয়েছিল আল্লাহ রাখে স্বর্গবাসী করুন আসসালামু আলাইকুম বরহমাত গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ প্রতি ছিল উনিশশো তিরানব্বই সালে প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে ৫০ বছরের ব্যবধানে চৌত্রিশ থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ পারসেন্ট খ্রিস্টান ধর্ম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 হাজার হাজার এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান